বাংলার সম্মানিত সুদী দর্শকবিন্দু যারা আমাদের সাথে এই পর্বে যোগ দিচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা রইল আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল হজ হজের যে উপকারিতা আমরা ইহজ কেন পাচ্ছি না এর কারণ নিয়ে আমরা কথা বলছিলাম এবং পরকাল তো অবশ্যই আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে যদি হজের ফায়দাটা ইহজগতেই না পেয়ে থাকি কেননা হাজ আমাদের জন্য ইহো জগতে কল্যাণ বই আনে বরকত বই আনে এবং পরকাল আমাদের জন্য নিষ্পাপতার ঘোষণা দিয়ে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয় সুতরাং এই বিষয়টি মাথায় রেখে আমরা আজকে আলোচনা করব আরও কিছু বিষয় আস যেগুলি আলোচনা করে আমরা অন্য পর্বে যাবো শুধুও দর্শকবিন্দু এপর্বে আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অতির্বৃন্দ চলুন আর আমার বাবাই অভিষ্ট আছেন বিশিষ্ট আলম ইসলামী চিন্তাবিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আপনাদের সাথে রয়েছি আমি হারন হোসেন সুদী ও দর্শনবিন্দু যে কথাটা আমরা বলতেছিলাম সেটা হলো হজ হজের সাথে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অমরাহ আমরা হজ করি এবং যারা হজের তামাত্ম করে থাকেন তারা প্রথমে এসে অমরা করি এরপর এহরাম ছেড়ে দেই তারপর ইয়ৌম উত্তার বিয়া অষ্টম আমরা অবস্থান থেকে নতুন করে আবার হজের জন্য বাদি। এটা হলো হজের তামাত্ম আর হাজের কারণ আমরা শুরুতেই এহরামবাদী আর একই এখারামে হজ আমরা সম্পাদন করি সেটা হজ যে আর হজ যে শুধুমাত্র হজ যেখানে উমরা সংশ্লিষ্ট থাকবে না এই যে আমরা হজ করতে এসে যে উমরা করি ওমরা করে নিলাম তারপর আমরা হজ করলাম কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এইরকম আমাদের সমাজে আছে যারা হজের মধ্যে আসতেছেন আসার পর ওমরা করার পরে যে সময়টা থাকতেছে তার মধ্যে ঘন ঘন উমরা করতেছেন এবং একজন আরেকজনের নামে এই যে উমরাগুলি করতেছেন এর শরীর কতটুকু বৃদ্ধি রয়েছে যেহেতু আমরা জানি রসুল্লাহ আলিম আমাদের জন্য আমলটা শিখেছেন এবং কিভাবে করেছেন এটি যদি সামনে রাখি তাহলে আমাদের জন্য সমস্যা হওয়ার কথা নয় প্রথমেই এই বিষয়টি নিয়ে উমরার প্রসঙ্গ নিয়ে আলোচনা সূত্রপাত করার জন্য আমরা বিনীতভাবে আরো জানাবো আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ আল্লা তাহলে হজের মতো ওমরা একটা আবাদত যেটা আল্লাহ আল্লাহর সন্তোষের জন্য পূর্ণ করতে বলেছি ওমরা বিভিন্ন ভাবে আদায় করা যায় প্রথমত ওমরা এটা সংক্ষিপ্ত হজ অর্থাৎ হজ আরাফাতের মাঠে দিতে হয় মিনা যেতে হয় এবং তারিখ নির্ধারিত আছে আর ওমরা খুব সংক্ষেপে আল্লাহ এক সফরে এসে একাধিক এর কোন নজিরি নেই সবচেয়ে বড় রসুলাম দিন মক্কা সময় মক্কায় বসেছিলেন উনি যদি এত বড় ফজিলতের সহাবার করেছেন এমন নেই শুধু হুমায়নের যুদ্ধের জন্য যখন পার হয়ে গেছেন হারাম পার হয়ে গেছেন হারাম পার হয়ে গেছেন তখন তিনি আবার হারাম থেকে যেখান থেকে হালাল জায়গা হারাম থেকে একটা ওমরা আদায় করেছেন একটাই ওমরা আদায় করেছেন এইখানে আমি দর্শকদের সুবিধার্থে একটা কথা বুঝাতে চাচ্ছি এটা হলো এই যে মক্কার যে আল্লাহর ঘর এটার প্রবেশের এই চতুর্দিকে সীমানা দেওয়া হয়েছে এই হজ অমরায় নিয়তে প্রবেশ করেন তাহলে মেকাদ দিয়ে তাকে বেদে প্রবেশ করতে হবে মেকাদ দিয়ে প্রবেশের পর যে দেখা যাচ্ছে কিছু জায়গা রয়ে যায় হারাম এরিয়ার বাইরে হারাম এরিয়ার বাইরে হেল এসেছিলেন তখন আবার যখন হারামে প্রবেশ করতে চেয়েছেন তখন তিনি এখানে খুব সহজে বুঝুন রসুলাম সাহাবিরা চাইলে প্রতিদিন ওই করার জন্য নিয়ম হলো মক্কার হারামে পনেরো দিনে পনের অনেকগুণ পনেরো কে তিনবার চারবার করে প্রতিদিন তারা ওমরা করতে পারতেন সবচেয়ে এখানে আরেকটা মূর্খতা হলো এই যে একদিকে একাধিক করছে আবার নিজের নামে না করে এই উমরাটাকে করছে বিভিন্ন জনের নামে এখানে আমরা আরেকটু করি এবার আসি এসে নিজেই তিনি ছিলেন একেবারে কিন্তু ওমরার ফজিলত অর্জনের জন্য বারবার তারা ওমরা করেছেন এই দিনে এমন কোন নজির নেই শুধুমাত্র আয়সার দে্লা তালা তিনি উমরার চিন্তা করেছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রবণতা কেন আসছে আমাদের দেশে যারা আসেন অনেকগুলো আমরা করতে হবে এবং গর্ব করেন আজকে আমি চারটা করছি পাঁচটা করছি এই যে করেন ওনারা ওনারা তো কল্যাণ কামনার জন্যই করেন কিন্তু এই প্রবণতাটা আমার মনে হয় দুই কারণে আসছে এখন এত টাকা খরচ করে এতদিক থেকে আসলাম টাকাটা উসুলতে হবে কে সুন্দর একটু শেষ করি রসুল আকরাম সাল্লামের সারা জীবনে মদিনার জীবনে মোর চারটি ওমরা করেছেন আর আমরা মক্কা বিজয়ের সময় করতেন তারা করেননি কিন্তু অন্য খায়ের বরকত আমরা মাফর মাসি সেটা হলোরা মূলত এবং সাইড জন্য একটা ব্যবস্থা মক্কায় ঢুকতে হলে করলাম এরপরে আমার মূল এবাদত হল বাইতুল আমরা এবং সালাত আমি যত রাখাত সবচেয়ে বড় বিষয় হলো যে এটা কাজটা যেটা শরীরের উল্টা এটা না করে যদি তফ করতাম এক একটা তফের হাতে ফজিলত বর্ণিত হয়েছে একটা ধাপ ফেলে আর ফেলার আগে জীবনের যত পাওয়া সব আল্লাহ ক্ষমা করে এবং প্রত্যেক ধাপে আল্লাহ করে এখান থেকে বঞ্চিত হচ্ছি আর একটা হলো আমি এইটা না করে নিয়তে সেখানে না গিয়ে যদি বায়তুল্লাতে আমি দুই রাখাত করে সারাদাই করতাম রসুল্লাহ সালাহ আলাইস্লাম যে ফজলত বর্ণনা করেছেন এখানে এক লক্ষ গুণ বেশি সব পাওয়া যাবে আর একটা হলো যেটা বিষয় আমি যেহেতু আব্দুল্লাহ জাহি সাহেব চমৎকার করে তুলে ধরেছেন যে করেন এই জিনিসটা যদি আমরা সবাই একটু খেয়াল করি যে ষষ্ঠ হিজড়িতে হুদাইবি সন্ধি হয়েছিল এই বছরে আল্লা নবীর সাহাবি উম নবী তিনি কিন্তু উমরা করতে পারেন নাই পরবর্তী বৎসরে এসে কিন্তু কাজা উমরা করেছিলেন এখন আমার প্রশ্ন ডক্টর সাহেব যে এইখানে রসুলাম যে উমরা করতে পারলেন না মক্কাবাসীরা বাধা দিল এরপরে রসুল্লাহ হালাক করে নিলেন হালাল হয়ে গেলেন সাহাবার হালাল হতে রাজি হলেন না উমে সালামার কাছে গেলেন তিনি বললেন যে আপনি যদি করাইতে চান তাহলে প্রথমে আপনার মাথা মুন্ডন করে ফেলুন সাহাবাহিন আমরা যে ঝাল মিটাবার জন্য আরো কয়েকটা উমরা করি তুলে নেই এরম একটা না আসলে আমরা আমাদের ইমানের সাথে আবেগ মিশ্রিত ইমানের সাথে জ্ঞান মিশ্রিত করিনি আর দ্বিতীয় আর হলো জ্ঞানের মূল ভিত্তি হলো হল না অনেকে বলবেন অনেক আলেম বলেছেন আমরা করব গোনা হবে কেন অসুবিধা কি কোন হাদিসে নিষেধ আছে আসলে আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব আসল রসুল পরে কাজে ওটার ভিতরে কোনো বরকত নেই এবাদতের ক্ষেত্রে নিষেধ করেছেন এটা দরকার নেই কারণ রসল্লাহুম প্রতি রাকাতে চারটে করে সেদা দিতে নিষেধ করেছেন এরকম একটা হাদিসু কোথাও নেই রসুল্লাহ সাল্লাম মানে ঈদের নামাজ চার রেখা পড়তে নিষেধ করেছেন কোথাও নেই অথবা নববর্ষের দিনে দুই রেখা ঈদের নামাজ পড়তে নিষেধ করেছেন কোথাও নেই আসলে রসুল্লাহ সাল্লাম যেটা করেননি ওইটা আর এবাদত নয় আর সময় আমাদের মনে রাখতে হবে আমরা মক্কাশরীফে গেছি অল্প কিছু সময়ের জন্য সবাবের জন্য আরেকটা জিনিস যেটা বারবার শেখ উল্লেখ করছেন সেটা হলো আমরা ওমরা বা তফ করি বিভিন্ন লোকের নামে আসলে এখানেও আমরা একটা অসুস্থতায় ভুগি সেটা হলো আমরা মনে করি শুধু দোয়া করলে তো হবে না দোয়ার সাথে যেমন আমরা বলি শুধু আর চিড়ে ভেজে না কিছু পানি দিতে হয় আল্লাহ সাথে জন্য আল্লাহেন কিন্তু এরকম না আমরা যখনই দোয়া করব। আমরা তের সময় দোয়া করব পিতা মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য এই দোয়াটাই তো তাদের জন্য নেকিতে পরিণত হবে আমরা আমাদের দোয়া আল্লাহ আমার আব্বাকে মাফ করেন আল্লাহ আমার আব্বা তাকে গোনা মাফ করেন তার মর্যাদা বাড়িয়ে দেন এটা করব। এই দোয়াগুলোই তাদের আমল নামে জমা হতে থাকবে জমা হতে থাকবে জমা হতে কাজে আমরা আমি যে তফ করব। আমার জন্য তহফ করব এটা হলো এবাদত তহাফটা যখন আমি আল্লাহ রবুল্লা আলমের কাছে তখন আমি এই অবস্থায় চাইতে পারি তহবের পরেও চাইতে পারি বলতে আল্লাহ তুমি এ কবুল করো আর এর আমার অমুখে অমুখে মাফ করে দাও এবাদতের উসিলায় দোয়া চাওয়া বৈধ সম্মানিত শুধু অদর্শকবৃন্দ বিষয়টা অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত জরুরি বিষয় এখন সময় হলো ছোট্ট একটা বিরতির বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসি ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না কাছে আলাইকুম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 मदानीन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी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 मृत्यु कमनाते ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয় সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা ছশো একাত্তর সালাম আলাইকুম ও বারাক সম্মানিত সুতি দর্শক বিন্দু বিরতির সময় আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ স্বাগত পুনরায় আপনাদেরকে এই সুন্দর আলোচনায় যেখানে আমরা আলোচনা করতেছিলাম সেটা হলো যে আমাদের ভিতরে কিছু বলত্রুটি রয়ে গেছে যেগুলির কারণে আমরা মূল যে প্রাপ্তি সেই মূল প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছি যে প্রসঙ্গে আলোচনা করতেছিলেন আমাদের মধ্যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এবং যেটা আমাদের শেখ মুজাফর বিন মাসিন বলতেছিলেন যে অনেকেই একাধিক উমরা করেন এটা তো শরীয়সম্মত না আবার যেটা করেন সেটা হলো মানে কেউ স্ত্রীর নামে দাদা দাদির নামে শ্বশুর শাশুড়ির সম্পর্কে জ্ঞান লাভ করা মানে দর্শকরা হয়তো আমাদের কথা মনে করতে পারবেন যে এতগুলো ভুল ধরে শুধু মানে এবছু করতাম উমরাও করতে দেবে বেশি করে তাও করতে দেবে বেশি করে না যতটুকু নির্ধারণ করেছে শরীয় ততটুকু আমাদের করতে হবে একটা ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে যাওয়ার পরে যেগুলো তার কোশ্চিনে আসছে সেগুলোও লেখলো আর যেগুলো আসেনি ওইগুলোও লেখলো নাম্বার কেমন পাবে সে এক দ্বিতীয় বিষয় হলো অ্যানসার করলো একটা প্রশ্ন সঠিক উত্তর দিতে লাগবে এক পৃষ্ঠা সেক্ষেত্রে ভুল উত্তর দিতে গিয়ে যদি দশ পৃষ্ঠা লেখে উত্তর ভুল হয়েছে ওখানে জিরো পাবে নিঃসন্দেহে আর অ্যান্সার যদি হয় যতটুকু এখানে আপনি যেটা বলেছেন যে সংকীর্ণ করে দিচ্ছি না আসলে মূল তো সন্ন্যাদ যে দিন দিয়েছে এটা সবচেয়ে সহজ জীবন ঘনিষ্ঠ আর আমরা যখনই এর সাথে কিছু সংযোগ করবো ওইটাই কিন্তু কঠিন জি আল্লাহ দিন কত সহজ আপনিও হজে গেছেন অতআফে কুদুম অথবরা আদায় করেছেন হেরেম শরীফে যতটুকু পারছেন সালাত আদায় করছেন তো আফ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন এটা কত সহজ জীবন ঘনিষ্ঠ বিষয় আপনি সাধ্যের বাইরে বারবার উমরা করছেন বারবার উমরা করছেন উমরার ভিতরে কোনো রোহ নেই কোনো প্রাণ নেই শুধু সংখ্যা গণনার প্রবণতা এর নাম তো দিন না দর্শকদেরকে বলছে যে আপনাদের সামনে যদি একটা হারাম খাদ্য নিয়ে আসা হয় অনেক আর অল্প কিছু দিনে আসা হালাল খাদ্য আপনার কোনটা গ্রহণ করবেন একজন মুস্তিম হিসাবে বা আত্মসাত করা আপনি কি সেটা করবেন একটা হালাল বস্তুটা গ্রহণ করবেন অনুরূপ যদি আমরা প্রেক্ষাপটে যে দেখতে চাই যে হজ্যের প্রসঙ্গটায়। এবার একটা প্রস্তুত করবে দর্শকরা মক্কায় যারা যায় হজে যারা যারা তারা অধিকাংশ এটা করছে আপনারা এখানে কয়েকজন মানে আলোচনা করছেন না আপনাদের কথা কতজন লোক মানে আমরা যেটা দেখি বাস্তবতা অধিকাংশ মানুষই বেশি বেশি উমরা করছে অধিকাংশ মানুষই বেশি বেশি তহফ করছে বিভিন্ন লোকের নামে আর আপনারা এখানে বসে তিনজন আলোচনা করছেন তাহলে কোনটা কার্যকর হবে আমি এই ক্ষেত্রে যদিও বা শরীর সংখ্যাকে মূল্যায়ন করেনি মূল্যায়ন করছেন হকটাকে সেই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বলতে চাই যদি জাগতিক দিকটা উদাহরণ মানুষ না যে আমি দলিল পেশ করলাম না অনেক দলিল আছে যে সেই ক্ষেত্রে সংখ্যা আপনার বিচারে আমি বলছি যে আপনি দেখুন আজকে কতজন মহিলা পর্দা করে আর কতজন মহিলা পর্দা করে না নিঃসন্দেহে যারা পর্দা করে আরবে অনেক বছরই হয়ে গেল আগে আয়সা মসজিদে যে প্রচন্ড ভিড় হতো এখন কিন্তু হয় না এখন মানুষ সচেতন এখন হাজির সংখ্যা বেড়েছে কিন্তু হজের ফাঁকে উমরাকারীর সংখ্যা অনেক মানুষ সারা বিশ্বে অধিকাংশ মানুষই সচেতন হচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আর একটা বিষয়ে শেখ আহমদার কাছে আসবো সেটা হলো এই যে আমরা শেষ হওয়ার পরে আমরা তখন একটা ভুল আছে যেটা হলো ঠিক না একটা চক্কর বলতে আপনার সফা থেকে মারোয়া গেলেই আপনার একটা চক্কর হয়ে যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের কোনো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনার একজন উমরাকারী তিনি সোফা অনুভায় সাই করে ফেলেছেন ধন্যবাদ উপায় হলো নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য আল্লাহাক বিধান দিয়েছেন তারা তাদের চুল কাটবেন পুরুষের জন্য বিধান হল দুটি এক হালক পুরা মাথা ফেলা আরেকটি ছোট করা আর যারা চাষবেন তাদের জন্য রসুল্লা আকরম সাল্লাম তিন তিনবার দোয়া করেছেন আল্লাহমর হামিল আর যারা ছোট করবেন আল্লাহ তাদের উপরে বলেছেন ওয়ালমোকাসীন তাফোন ছোট করলেও চলবে কিন্তু এখানে একটা কথা খুব ভালো করে স্পষ্ট করা দরকার সেটা হলো এই সাধারণত আমরা সাই শুরু করতে হয় সাফা থেকে তো সঙ্গত কারণে সপ্তম সাই এসে শেষ হয়তো তো মারোয়াতে যেখানে শেষ হয় এই জায়গাতে কিছু সৌদিয়ান যুবক বা অন্য দেশি বিভিন্ন যুবকরা কেঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে এবং অনেক ভাই আসেন এই ওমরা শেষ করে বা হজার আনুষ্ঠান শেষ করে তাদের কাছে চলে যায় তারা মাথার চুলের যে এক অংশ থেকে সামান্য একটু চুল কেটে দিল এটাকে হাল হওয়ার জন্য যথেষ্ট মনে করেন অথচ কোনো ওলামায়করাম এবে ফতোয়া দেননি যে এটা যথেষ্ট হবে কারণ আমরা ওরফ থেকে সাধারণ পরিবার সাথে যদি বুঝি কাউকে যদি জিজ্ঞাসা করে আজকে দুবার তুমি খানা খেয়েছ সে যদি একটা বা দুইটা চাউল বা ভাত খেয়ে থাকে তো এটাকে ভাত খাওয়া বলে না অবশ্যই খানা খাওয়া বলে না আমি চুল কাটতে বলা হয়েছে এখানে যেটা মানে বোঝা গেল হেলাল হওয়ার উপায় হচ্ছে আপনার হেলাক অথবা অথবা কেশি দ্বারা ছোট করা কিন্তু মাথা মন্ডন করলে কি মাথার যে কোনো এক জায়গা থেকে মন্ডন করলে মানাবে এই ক্ষেত্রে ইফতার করা আসলে রসুল আলাই পদ্ধতি এখানে অনুসরণীয় এখানে ব্যাখ্যায় দিয়ে আমি চুলের দুইটা মাথা কেটে দেখতে হবে রসুল কি বুঝিয়েছেন এ ধরনের কোন দলিল পাওয়া যায় না যে দুই একটা চুলের মাথা কেটে নিলাম তাই তাকসির হয়ে গেল এটা শর্ত না যদি এইভাবে কোরআন বোঝে কেউ তাহলে তার জন্য একটা পুরস্কার রয়েছে রসুল্লাহ কোরআন একটা কথা বলে স্যার যারা আমরা আলোচনা করছিলাম বারবার ওমরা করে ওনারা একটা বিপত্তির মধ্যে পড়েন মজার বিপত্তি হলো ইসলাম তো কোনো মানুষকে কষ্ট ফেলার মত কোনো কিছু নির্দেশ দেয়নি তারা না মাথা কষ্ট তার মাথা কাটতে পারবে না বিধান দেওয়া আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি বারবার যদি দেখি আমরা সমস্যাটা হয় ঘটেছিল আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে আমি করেছি এবং মাথা মন্ডন করি নাই মনে মাথা মন্ডন করেনি কেন তখন যে আমি যেন বলি যে মাথা মন্ডল না করলে হবে তা আমাকে এক পর্যায়ে সে বললো মাথায় তো চুল নাই তাই মন্ডন কি করে আমি যা আছে ওই অবস্থায় গিয়ে মন্ডন করেন যা আছে মাথায় তাতেই আপনি মুন্ডন করেন আমরা আরও দেখি যে তারা এইরকম মন্তব্য করেছেন যে এক উমরা এবং মাঝখানে কতটুকু দূরত্ব হবে যে এমন পরিমাণ যেন চুল আবার গজায় আর সেটা আবার মন্ডন করার মতো হয় এতটুকু অথচ আমরা এই বিষয়টা না বুঝে এই খামাকা হজ্জত করে থাকি ওইরূপ ট্রাকশো পর্যটন আমি তো মাথায় চুল নাই কেন চুল নেই বলে আমি একটু আগে একটা উমরা করেছি একটু আগে উমরা করেছি বলে একটু আগে উমরা করার পরে আবার উমরা করতে গেছেন কেন আবার মনে করতে গেছেন কেন ওই যে আপনি করছে কিন্তু সময় নেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এই পর্বে আল্লাহরবুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে সন্ন্যাস বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন আমিন আসসালামাইকুম আহমতুল E mm -hmm.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 जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच आज रत साढ़े नुन सम्प्रचार सकाले पीस टी